الحمد لله رب العالمين والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই आगेकार मत आबादी सामने उतलमीदी खराब हम इक आल्लाजानु से दिन मानसने तरफ नाम कर भलो खराब अम नामा सब गोस्थन कर तेज सम्पर्ा कर যে সহজ হিসাব সেটার আরেকটি নাম আছে সেটাকে আরদ বলা হয় মানে উপস্থাপন করা শুধু সেটা হচ্ছে বান্দার আমলকে তার সামনে উপস্থাপন করবেন আল্লাহ কিন্তু এটা নিয়ে পর্যালোচনা করবেন না এবং এটা নিয়ে ঘাঁটাঘাঁটি বেশি করবেন না হম বরং আল্লাহ তাকে স্বীকার করিয়ে আল্লাহ সেই গুণাগুলো তার ক্ষমা করে দিবেন এবং তাকে দিয়ে দিবেন এবং এই হিসাবটা হবে যারা তাদের জন্য যে তারা তো নাজাত আল্লাহ তাদেরকে নাজাদ দিয়ে দেবেন এই কারণে তাদের এই হিসাব নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন না এবং সেটা নিয়ে হ্যাঁ তার সাথে পর্যালোচনায় যাবেন না হ্যাঁ আর দ্বিতীয় আরেকটা হিসাব সেই হিসাবের নাম হচ্ছে আল হিসাব রাসির যেটাকে কঠিন হিসাব বলা হয় এই হিসাবের আপনার আরেকটা নাম আছে সেটা হচ্ছে মুনাসাতুল হিসাব এটাকে মানে হিসাব কে পর্যালোচনা করা সেটা বলা হয় এই যে আল্লাহ করবেন এবং তার সাথে তাকে জিজ্ঞাসা করবেন এবং তার কোন বা কৈফীয়ত গ্রহণযোগ্য হবে না সেই দিন সেই দিন সে ধ্বংসপ্রাপ্ত হবে এবং তাদের ব্যাপারে আল্লাহ কঠিনভাবে হিসাব নেবেন এবং সবটা তাকে বুঝিয়ে যে কোনোটার জন্য ছাড় দেওয়া হয় না হিসাব থেকে আমাদেরকে সেই জন্য অবশ্যই আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে এবং সঠিকভাবে আমাদেরকে নিজকে পরিচালিত করতে হবে হঠাৎ যদি কোনো বুলছুক হয়ে যায় সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে যেন সবসময় নিজেরা পরিষ্কার থাকি সেই ব্যবস্থা নিতে হবে যেন আমাদের সহজ হিসাব হয় এবং আমরা জান্নাতে গিয়ে যেন ধন্য হতে পারি আল্লাহ জান আমাদেরকে জান্নাতি বানান এবং আমাদেরকে সহজ হিসেবে সম্মুখীন করেন যেন আমরা কঠিন হিসাবে সম্মুখীন না হই আল্লাহ আমাদের সেই ফরিয়াদ গ্রহণ করুন বসরাল্লাহাল আহমেদ ওয়ালাআ ওসব আজমাই